রসলাতনাম আহল সুন জামাতের আকিদার বর্ণনা যা বাংলায় ইমাম তহাবির আকিদা নামে খ্যাত এর একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আলোচনা করছিলেন রসুল্লাহ সাল্লা তিনটি গুণের কথা তিনি বলেছেন যে হু আবদুল মোস্তফা মোহাম্মদ সাল্লা চাল্লা তালা পসন্দনীয় বান্দা ওয়া নবীল মুজিতাবা এবং তিনি আল্লাহর পক্ষ থেকে পছন্দ নবী ছিলেন ও রাসুল উহ এবং সন্তোষজনক রাসুল ছিলেন আমরা এই আলোচনার মধ্যে আলোচনার কথা আলোচনার ধারাবাহিকতা এসে গিয়েছিলাম যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসলামের যে তিনি যে নবী রাসুল ছিলেন তার কিছু নিদর্শন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় দেখতে পাই সেগুলোকে আমরা আলোচনা করছিলাম মধ্যে আমরা প্রথমে আলোচনা করছিলাম যে আমাদের নবী তিনি মহম্মদ তিনি যে আল্লাহর ফকের নবীম রাসুল ছিলেন তা পূর্ববর্তী কিতাব আলোচিত হয়েছে গতপর্বে আমরা তাওরাতের কিছু আলোচনা করেছি এবং সবশেষে আমরা আলোচনা করেছিলাম যে জাবুরে মহাম্মদ সাল্লা বিভিন্ন নিদর্শন এসেছে এবং সেখানে আমরা বলেছিলাম যে যাবুরে আসছে তাসবিহান তসবিহাদা যে আল্লাহকে নতুন করে আবার তসবি পাঠ করো আল্লাহর জন্য ওয়ালিয় রাহবিল খাল কে মানস্তাফ আল্লাহ আলাহ এবং আল্লাহ নিয়ে সন্তুষ্ট থাকুক যারা যে আল্লাহ পছন্দ করে নিয়েছেন ও আর তাদেরকে বিশেষ বিশেষ সম্মান দিয়ে কারামত দিয়ে তাদেরকে পদ দেখিয়েছেন ইউসফ আলা নাহ আলাদিম তারা কি করে এই নেহু আল্লাহম তারা শোয়ার সময় এমন তরবারি যার দুদিক থেকে ধারালো লিয়ান তাকমা বিহি মিয়ার উম যাতে করে এই যে তরবারি দিয়ে তারা পূর্বর্ত যে সমস্ত জাতি পরবর্তী পূর্বর্তী বা সমসাময়িক যে সমস্ত জাতি আল্লাহ তালার दाड़ी है, कुफुरी है, ए, से कुफुरी शीत बोध करते चेष्टा कर तीन गुण एकम्र मोहम्मद सल्लासम छाकारो खाप खाएद्लम साथूर्ण सामंजस्यपूर्ण तर मध्य हितास्बी आलाम तस्बी पाठ कर যে আল্লাহ তালা ঘোষণা করেছেন আমাদের এই উম্মত সম্পর্কে যারা দারানো অবস্থায় বসা অবস্থায় এবং সোয়া অবস্থায় আল্লাহ তালিকির করে এবং রসুল্লাহ করেছেন যে শোয়ার সময় যেন তসবি পাঠ করে সুবাহান আলমদুল্লাহ পাঠ করা এটা একটা ঘোষণা দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন বিশেষ করে তার কন্যাকে এবং যারা কারাউল মহাজির যারা ফকির মহাজের আনসার যারা ফকির ছিল बर्णना देखते पाई पांच वक्त सलाते तस्वीर विषय उल्लेख तस्बिर उन्तर अनुमोदित विषय रसुल निर्देशित विषय যা একমাত্র সুফন্যতা হচ্ছে এবং তার উন্মতের জন্য সামঞ্জস্য সুফন্যতা হচ্ছে আর তেকবীর বেআসআ মুরতাফা উঁচু স্বরে তেকবির দেয় উঁচু স্বরে এটা আসলে এই উন্মত মুসলিমের একটি বড় নিদর্শন সেটা হচ্ছে আদান এই আদান এবং আজান এবং সলাৎ আদায় করা উচিস শব্দ করে এবং হজ করা হজ আদায় করা ঈদ আদায় করা ঈদ পালন করা এবং আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহর জন্য যখন কোরবানি আমরা দেই তখনও ত্যাগবীর দেই আল্লাহ তালা ঘোষণা করেছেন যে ত্যাগবীর দেয়া আল্লাহ তাল্লাহ নাম নিয়ে তাকে বীর যখন আমরা বলি আল্লাহ আকবার বলি জবে করি সেটাতে এবং হাদায় হাদি যখন জবে করি তখন আল্লাহর নাম নেই কোরবানি করার সময় নাম নাম নেই এই যে তিনটি এই বিভিন্ন জিনিসে আল্লাহ তালার নাম আমরা নেই উঁচু স্বরে সেটাই মূলত ঘোষণা করা হয়েছে যে মোর্তাফা উঁচু শব্দে তাকে বীর দেয়া এটা এই উম্মতের একটি বৈশিষ্ট্য সেটা আর আর কোনো কিছু হতে পারে না একমাত্র এই উম্মতের সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ অন্য কোন জাতিতে তা আমরা কখনো খুঁজে পাবো না तृत्य जो बैशिष्टी उम्मत सम्पूर्ण सामने बोला हाथ तरबिकरबारी दिक्कत सहबा इकराम सारा दुनिया प्रचार प्रसार कर दमिय दिए कूफुर के दुनिया के निचिन्न कर प्रचेषा सब समय छो तचे आ उम्मत সুতরাং জাবুরের যে সুসংবাদ এই সুসংবাদটি একমাত্র মোহাম্মদ এবং তার উন্মতের জন্য সম্পূর্ণরূপে সামাজস হয়ে যায় এটাও প্রমাণ করে আল্লাহ তালা আমাদের নবী মহম্মদামকে নবী এবং রাসুল সাহেব প্রেরণ করেছেন চতুর্থ যে একটি যে একটি সুসংবাদ আমরা উল্লেখ করবো এখন তা হচ্ছে দাউদ আলে সালাতাম তার মাজামির উল্লেখ করেছেন সেটা তার দাউদের গান নামে বিখ্যাত সেই জায়গায় সেখানে উল্লেখ করেছেন লি তারি ওয়া করাহা যাতে শান্তি পায় বিভিন্ন উপত্যকা বিভিন্ন গ্রামাঞ্চলে অবস্থিত লোকেরা এবং করাহা সেখান জনপদের লোকেরা ওয়ালে তসর আর্দ কায়দার মরুজান যাতে করে আর্দ কায়দার নদীতে পরিণত হয় ওল ইউসফ বেহা সুকানুল কুহুফ গর্তের লোকেরা যেন তসবির পাঠ করে ও ইয়াহতি মিন পুলাল জিবাল পাহাড়ের চূড়া থেকে যেন আল্লা বেহামদুল্লা আল্লাহর প্রশংসা দিয়ে প্রশংসার প্রশংসা ঘোষণা করে ওই ইউজিউ তসাবি আহুল জেজায়ের এবং তার তসবি সারা দুনিয়ার সমস্ত দ্বীপগুলোতে যেন সেখানে তারা প্রসার প্রসার করে এ এসবই হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আসলামের গুণ মোহাম্মদ গুণ জন্য বলছি এবং তার উন্মতের গুণ এটা জন্য বললাম কারণ এখানে যে কাইজার কথা বলা হচ্ছে এই কাজার কাইজার হচ্ছে ইসমাইল আলাহ সাল্লামের ইসমাইল্লা এক সন্তান যার যার রসোল্লাহ রসোল্লাহ দাদা ছিলেন মানে পূর্বপুরুষ ছিলেন আর আরবরা ছিল বা দিয়া বা তারা বিভিন্ন তারা বিভিন্ন মরু অঞ্চলে বসস্থাপন করেছে তারা গর্তে থাকতো পাহাড়ে থাকতো। এরাই এই তিনটি জায়গাতে বসবাস করত আর এই জায়গাতে এদেরকে ঘোষণা করা হয়েছে এদের সম্পর্কে বলা হয়েছিল এই তার তাহা তারা যেন আরাম পায় এবং তাদের সম্পর্কে বলা হয়েছে সেখান থেকে প্রসার লাভ করবে আল্লাহতালার পাহাড়ের উঁচু চূড়া থেকে আল্লাহ তার প্রশংসা বের হবে এবং আল্লাহ তালার তসবি প্রকাশ হবে সারা সারা দুনিয়ার বিভিন্ন দ্বীপে আজও মহম্মদ সাল্লাহসাল্লাম সে পাহাড়ের চূড়া থেকে তিনি একাব ইসম রিক খালাক বলে চলে আসছেন সেখানে পাহাড়ের চূড়াতে এখনও আজান দেয়া হয় সে আজানগুলো সারা দুনিয়াতে প্রসারিত হয় এবং পাহাড় বিভিন্ন উপদ্বীপে প্রসার লাভ করেছে ইসলাম সুতরাং এই এই যে যে বাণীটা এখানে আসছে অর্থাৎ যে কথাটি এখানে আসছে জাবুরে জাবুরে সেটাও একমাত্র মহম্মদাল্লাহসাল্লাম তার উন্মতের সাথে সম্পূর্ণরূপে খাপ খায় সব পঞ্চম যে দলিল আমরা পেশ করব যে পূর্ববর্তী কিতাব সমূহে মোহাম্মদ সাল্লাহিসামের নাম এবং গুণের কথা أثر شيءدعود على اسلام المزماار متدعود الجنا فرس الشهن مظامير دعود شح اللك ريس ويحوز من البحر للبحر ومن الذي الأهار لم منقطع الأرض ويخر أهل الجزائر بين لديه ويحس عداء الطب عداءه الطراب يسجد له موك الفرس والتدين له الأم بالطاع والنقياد ويخلص البائس المطهد مما هو أقوى منه ينقذ الدعيف الذي لا نصر له াম তার উম্মদ ছাড়া কারো কখনো কোন জাতির সাথে কখনো সামঞ্জস্যপূর্ণ হতে পারে না এই ছয়টি গুণ হচ্ছে প্রথমে বলা হয়েছে যে সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত পুরোটাই মালিক হবে তারা এবং তারা মালিক হবে নদী থেকে নদী জমিনের শেষ প্রান্ত পর্যন্ত তারা মালিক হবে এবং বিভিন্ন উপদ্বীপের মানুষ তাদের সামনে এসে ধরা দিবে ওই এবং তাদের সামনে শত্রুরা তাদের সামনে মাটি চুম্বন করবে এবং তাদের সামনে পারস্য রাজ তাদের সামনে নত হবে এবং বিভিন্ন জাতি তাদের সামনে বিনয় প্রকাশ করবে এবং করতে থাকবে এবং যারা দুর্বল থাকবে তাদেরকে তারা শক্তি শক্তিশালী থেকে তাদেরকে উদ্ধার করবেন তিনি এবং তিনি দুর্বলকে সাহায্য করবেন শক্তিশালীর উপরে এবং মিসকিনদের দুর্বলদের সাথে তিনি সবসময় থাকবেন তার উপরে সবসময় সলাাদ পেশ করা হবে এবং বরকতের দোয়া করা হবে ছয়টি গুণ সেখানে উল্লেখ করা হয়েছে তার সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আসলাম এবং তার মৎ আর কার উপরে কখনো সামঞ্জ পূর্ণ হতে পারে না তবে প্রথমটি হচ্ছে যে তার তার তার জন্য আল্লা তালা দূরের এবং কাছের বিভিন্ন রাজত্বকে সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত এবং নদী থেকে নদী পর্যন্ত বিভিন্ন জায়গা তার অধীন করে দিবেন যা প্রমাণ করে যে যাই হোন বর্তমান সময়ে পর্যন্ত মারক মরক্কোর শেষ পর্যন্ত এবং এদিক থেকে একদিকে পশ্চিম অঞ্চল একেবারে সেনেগাল পর্যন্ত মরক্কোর শেষ পর্যন্ত পূর্ব দিকে বিভিন্ন নদী নালা পার হয়ে আমরা দেখতে ভাই যে একেবারে জাপান পর্যন্ত পুরো সমস্ত জায়গাতে মোহাম্মদ সাল্লাইসালামের কথা উল্লেখ করা হয়েছে এবং সেখানে ইন্দোনেশিয়া নাম সেগুলো সেখানে উচ্চারিত হচ্ছে এবং সেগুলি মুসলিমদের দখলে অনেক জায়গায় চলে এসেছে যে সুসংবাদ ঘোষণা করা হয়েছে সুসংবাদ সুস্পষ্টভাবে সেখানে আমাদের সামনে ধরা পড়েছে যে এটা সোল্লা সালামের জন্যই হয়েছে দ্বিতীয় যে সুসংবাদটি কথা বলা হয়েছে सामने विभिन्न दीपगुलू दीपर लोक से निकार कर दीपगुलू दीप কোথায় আরো উফ দ্বীপ পুরোটাই মহম্মদের করায়ত্ত হয়েছে তার মতাক যে দ্বীপ সেটাও মহম্মদ হয়েছে সাইফ্রাস মহম্মদের করায়ত্ত হয়েছে এবং অনদুল স্পেন মহম্মদের করায়ত্ত হয়েছে আজ সারা বিশ্বের বিভিন্ন দ্বীপে মহম্মদাল্সাল্লামের নাম গুণ বর্ণনা করা হচ্ছে এবং আল্লাহ তালার আল্লাহ তালা তাদের তাদেরকে মহম্মদিনকে উড্ডিন করার জন্য বিভিন্ন জায়গাতে সেটাকে প্রতিফলন করার সুযোগ দিচ্ছেন সেটাও প্রমাণ করে যে এই বাণীতে যাদের কেউ নন মহাম্মদ যে গুণটির কথা বলা হয় সেটা হচ্ছে যে তার সামনে পারস্য সম্রাট বিনয় প্রকাশ করবে এটা একদম সত্য প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ মোহাম্মদ সাল্লা আলাইস্লামের তার মতের সামনে যখন অমর আদি এলানোর সময় পারস্য সম্রাট পুরোপুরি सम्राज्य साम्राज्य पुरपुरी मुस्लिम ग्रहण कर लो निजे दबी क्यों सब मुस्लिम पुरुपदीप मुस्लिम देर करायत् चतुर्थ जो गुणटर कथा बोला हे ओबल्लाजी दहान उमे समस्त जति आनुगत्य कर आज देखते समस्त जति आनुगत्य कर इमान एने ना नाफे कर ना ना आलोचनार्क शु, जी मुस्लिम मुस्लिम सुसम्पर्क बजाय रखे प्रमाण करोदल कथा उल्लेख पंचम उल्लेख कर শক্তিশাল শক্তিশালী হাত থেকে দুর্বলদেরকে রক্ষা করবেন এটা আর কেউ নয় মহম্মদ করেছিলেন মক্কাতে যারা মুস্তাদ ছিলেন যারা দুর্বল তাদের উপরে আক্রমণ করা হচ্ছিল তাদের থেকে তাদেরকে তাদেরকে তিনি উদ্ধার করেছেন যারা প্রভাবশালী ছিল যারা অন্যায়কারী ছিল জালেম ছিল তাদের থেকে উদ্ধার করে সারা বিশ্বের মুসলিম মুসলিমরা সারা বিশ্বের মুসলিমদের কাজই হচ্ছে সারা বিশ্বে যেখানে যেখানে মজলুম জনপদ আসে সেখান থেকে সেখানে জালেমদের থেকে মজলুমদেরকে উদ্ধার করা সে কাজটি একমাত্র মহম্মদ उल्लेख मुसलिम पांच वक्त सलामी भाव दिन रात चौबीस घंटा सब चेहरी क्योंकि महम्मद रसलमर ऊपर दूर पाठ करते दो এই এই একটি বাণী আমরা বলতে পারি যে ভবিষ্যৎ বাণীর জন্য যথেষ্ট যদি কেউ শিক্ষা নিতে চায় যে সরাসরি স্পষ্টভাবে যে জিনিসগুলো পৃথিবীর কোথাও খুঁজে এই জাতীয় গুণের কোন জাতিকে আর খুঁজে পাওয়া যাবে না কোনো লোককেও খুঁজে পাওয়া যাবে না একমাত্র সেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার জাতি আরব জাতি যারা ছিল এবং পরবর্তীতে মুসলিম জাতি যারা তাদের সাথে একাত্ম হয়ে সারা বিশ্বে ইসলামের আলো আলো প্রচার প্রচার এবং প্রসারে सहयोग कराजे आत्मनियोग करते वर्धित अंश नबी आशहिया कर ष्ठ जो बाणी उल्लेख करोद कथा पूर्वती कित समूहे कल आशहियाला गोल আশ্চর্য এবং তা তিনি মানুষ হবেন ও সাহামত বাইনে কাতফাইহে এবং তার দুই কাদের মাঝখানে থাকবে নবতের মহর আরক ইসলাম আরকুন আসসালাম শান্তির তিনি সব জায়গায় প্রচার করবেন ইলাহ জব্বার তার ইলা সারা দুনিয়া প্রকাশ প্রচার করবে ক্ষমতাশীল ইলা হিসেবে দেখা দিবেন সব জায়গায় তিনি ইসলাম প্রচার করবেন সুলতান হো সালাম তার ক্ষমতা হবে শান্তির ক্ষমতা শান্তির মাধ্যমে তিনি সারা দুনিয়া সারা দুনিয়াকে জয় করবেন ওহ ইবনা আলিমি হি তিনি তাদের সবচেয়ে জ্ঞানীদের সন্তান ইয়েজল সাল কুরসি দাউদ দাউদ যেভাবে সারা দুনিয়া যাউদের রাজত্ব যেমনি ভাবে প্রসার লাভ করেছিল তেমনি ভাবে তার কুর্সিতে বসবেন অর্থাৎ পরবর্তী রাজত্ব আসবে এই ব্যক্তির হাতে এই বাচ্চার হাতে যে সন্তানের জন্ম হবে তার হাতে এখানে এমন কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে যা মোহাম্মদ সাল্লাম ব্যতীত আর কারোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আমরা প্রথম থেকে শুরু করে আলোচনা করে দেখতে পাব যে কিভাবে তিনি বলছেন এবং গুণ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এগুলো যদি তাদের কিতাবে এখন যদি পরিবর্তিত হয়ে যায় তারা পরিবর্তন করে সেটা ভিন্ন কথা হলে এই আসাইয়ার মুখ দিয়ে যা বের হয়েছে তা একমাত্র সাল্লা গুণেই তাদের কিতাবে আছে যা আল্লাহ তালা কোরআন এক বলেছেন ইয়াজিদুল ফিতা ওরাতল ইনজির যে নবী মোহাম্মদ সাল্লা গুনাগুণ তাদের কিতাবে সুস্পষ্ট ভাবে লিখিত তারা পায় তার মধ্যে প্রথম যে গুণটি তা বলা হচ্ছে যে ওয়সাফান্নবী সাল্লাহ আসলাম আখাসমা ও প্রথম যে গুণটি বর্ণনা করে তা হচ্ছে রসুল্লাহ সাল্লাহামের যে বড় গুনটি তা হচ্ছে নবুতের আলামত নবুতের চিহ্ন মহরে নবুয়ত যা আমরা রসোল্লাহ সাল্লাহামের কাদের মাঝখানে ছিল যেটা সবাই স্বীকার করে আমরা জানি যে রসুল্লাহ এই যে নবুয়তের এটা দেখার জন্য দেখতে চেয়েছে তখন তিনি কাপড় আর ওই লোকটি এসে সেখানে চুম্বন দিতে তবে বুঝিয়ে দিলেন যে এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাহিস্লামের একটি নবুতের চিহ্ন যার ঘোষণা আশিয়া নবী তার মধ্যে উল্লেখ করেছেন বর্তমান তাওরাত যেহেতু আহ মুসাই পাঁচটি পাঁচটি খন্ডের বাইরেও অতিরিক্ত অংশ যেখানে উল্লেখিত হয় সেখানে আশিয়ানব্বী সেই কথাটি এসেছে সেখানে উল্লেখ করা হয়েছে যে তার কাদের মধ্যে থাকবে মাহারানবুয়ত এবং সেটা একমাত্র মোহাম্মদ সাল্লা সারা কারও ছিল সেটা প্রমাণ করতে পারেনি বা দাবিও করেনি সেই জন্য তিনি অবশ্যই আল্লাহ তালা নব্বী ছিলেন আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করবো পরবর্তী কোন পর্যায়ে ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ওয়াকান আলহামদুলিল্লাহ রবির আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকতাত